বেশ কয়েক বছর পর। বাদশাহ তিনি একটি স্বপ্ন দেখলেন এবং তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য খুবই পেরেশান ছিলেন সুতরাং স্বপ্ন তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা ইউসুফ আলাহিসাম যেই যুগে ছিলেন সেই যুগের পরিস্থিতি সেই সময় স্বপ্নের ব্যাখ্যাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো যেমন আমাদের আলোচনায় ইতিমধ্যে আমরা অনেকগুলো স্বপ্নের কথা আলোচনা করেছি ইয়াকুব আলাহিসামের স্বপ্ন ইউসুফ আলাহিসামের স্বপ্ন ইউসুফ আলাহিস্লামের কারাগারে দুইজন সঙ্গীর স্বপ্ন এবং এখন আমরা জানতে যাচ্ছি মিশরের বাদশাহ স্বপ্ন সম্পর্কে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আল্লাহ মাহতালা যখন তার আমি আলহিমসাল্লামদেরকে কোনো একটি নির্দিষ্ট যুগে একটি সময়ে প্রেরণ করেন সেই যুগে সেই পরিবেশে সেই পরিস্থিতিতে চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এমন অলৌকিক ক্ষমতা এবং মুজিজা দিয়ে আলাসমতা তার মেয়েদেরকে সেই জনপদে পাঠান যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আলাসু মাহমাতা ইউসুফ আল্লাহসাল্লামকে স্বপ্নের ব্যাখ্যা করার অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যেটা ছিল সেই যুগের জন্য একটা অবাক করা বিষয় ইসরের বাদশাহ সে বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি শুকনো হাড্ডিসার গাভী খেয়ে ফেলছে সাতটি মোটা তাজা গাভীকে একি স্বপ্নের মধ্যে কিংবা কেউ বলেছেন অন্য একটি স্বপ্নে সেই রাজা দেখল ফেলছে সাতটি তাজা ফসলের শীষকে কোরআনের ভাষায় আল্লাহ বর্ণনা করছেন تَعْبُرُونَ সে বাদশাহ সে বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা তাজা গাভী এদেরকে সাতটি শীর্ণকায় গাভী খেয়ে ফেলছে এবং আরো দেখলাম সাতটি সবুজ শীষ এবং দাও যদি তোমরা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা জেনে থাকো মিশরের বাদশাহ তার পারিশদবর্গ সাহায্যকারী এবং অন্যান্যদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা পেতে দ্বারস্থ হলো কিন্তু কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে সক্ষম হলো না তারা বলল।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 স্বপ্নের বিষয় যখন সামনে চলে আসলো আলোচনা শুরু হয়ে গেল তখন তার মনে ইউসুফের কথা জেগে উঠল দীর্ঘদিন পর তার স্মরণ হল ইউসুফ আল্লাহ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 তার নবী এবং রাসুলদেরকে এই সত্যবাদী তার গুণ এমনভাবে দিয়েছিলেন মানুষ সেটা বাহ্যিক বুঝতে পারত সেটা উপলব্ধি করতে পারতো সেই লোকটি সে বলল আপনি আমাদেরকে সাতটি মোটা গাভী কে খেয়ে ফেলছে ষাটটি পাতলা গাভি এবং সাতটি সবুজ শ্যামল ফসলের শীষ কে খেয়ে ফেলছে ষাটটি শুকনো শিশ এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন যাতে করে এই ব্যাখ্যা নিয়ে আমি মানুষের কাছে হুবহু দেখেছিলাম জানার ক্ষেত্রে একটি জরুরি বিষয় যে স্বপ্ন যেভাবে দেখা হয়েছে খুবহু সেভাবেই বর্ণনা দিতে হবে কারাগারে সেই সঙ্গীর সাথে ইউসুফ আলাহিসামের পুনরায় সাক্ষাৎ হলো বেশ কয়েক বছর ব্যবধানের পর আগের বার ইউসুফ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 কিন্তু ইসুফা আলাাম তাদেরকে বললেন প্রাচুরিত থাকা সত্ত্বেও যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত ফসল তোমরা ব্যবহার করো না এটা থেকে বিরত থাকতে ইসুফ আলাহিসাম তাদেরকে পরামর্শ দিলেন এবং খাওয়ার জন্য মিনিমাম ন্যূনতম যতটুকু প্রয়োজন না হলেই নয় কেবল মাত্র ততটুকুই ব্যবহার করতে বললেন এবং সরকারি লোকেদেরকেও মাত্র ততটুকু রেশন দেওয়ার কথা জানালেন যতটুকু মিনিমাম প্রয়োজন এমনকি কিছু কিছু বর্ণনা এসেছে ইসুফুল্লাহ ইসলাম তিনি নিজেও দিনে অর্ধেক আহার করতেন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 তিনি সুলদানের ভাইদেরকে পরামর্শ দিলেন তোমরা ইসুফ আলাহামের পদ্ধতিকে গ্রহণ করো অর্থাৎ ফসলগুলোকে শীষ সহকারে জমা করে রাখো এবং এরপর দেখা গেল সেই ফসলগুলো দীর্ঘদিন সময় পর্যন্ত ভালো ছিল আগের বারের মতো নষ্ট হয়ে গেল না যাই হোক ইউসুফ আলাহিসাল্লাম তাদেরকে পরামর্শ দিয়েছিলেন ফসলকে শীষ সহকারে জমা করে রাখতে কেননা এগুলো পরবর্তীতে তাদের কাজে লাগবে প্রয়োজন হবে আল্লাহ কুরআ বলছেন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 শুধু তাই নয় বরং বাদশাহ তাকে তার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন সংবাদ শুনে যে উত্তর দিয়েছিলেন সেটা ছিল খুবই আশ্চর্যজনক এমনকি আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম পর্যন্ত ইউসুফ আলাইস্লামের জবাব শুনে তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন আল্লাহ কুরানে বর্ণনা করছেন যু সূর কৌ জিয়া ইল রিক ফসল ফসল হুম বিল কান رَبِّي রোব বি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 কারাগারের মধ্যে বাদশার লোক এসে যখন তাকে জানাচ্ছে তার সঙ্গে দেখা করতে চান শুধু তাই নয় তাকে মুক্তি দিচ্ছেন এমনকি তাকে ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছেন। এই মোটেই হালকা করে দেখলেন না। এবং একই সাথে কারাগার থেকে বের হওয়ার জন্য তিনি কোনো ধরনের অস্থিরতা প্রদর্শন করলেন না যে কারাগারে তাকে অন্যায়ভাবে জুলুম করে পাঠানো হয়েছিল এখন পরিস্থিতি বদলে গেছে সেখান থেকে স্বয়ং বাদশার আমন্ত্রণ এসেছে তাকে মুক্ত করে নিয়ে আসার জন্য স্বাভাবিকভাবেই ভাবেই দীর্ঘদিন তিনি কারাগারে বন্দী রয়েছেন তার মানসিক কিছুটা চাঞ্চল্য আসা খুবই স্বাভাবিক ছিল কিন্তু না ইউসুফ আলাহামের মধ্যে কোন রকম ভাবান্তর দেখা যায়নি এটাই ছিল ইমান এবং ইমানের অবদান যার কারণে একজন মানুষ শুধুমাত্র আল্লাহ সুহাম তাল্লাহর কাছেই আশা করে এবং একমাত্র তারই উপর নির্ভরশীল হয় ইউসুফ আলাহিসাম তিনি জানতেন আল্লাহ সাল্লাহ যে দিনকে তার মুক্তির জন্য সুনির্দিষ্ট করে রেখেছেন সেই সুনির্দিষ্ট সময়ে করবেন এই জন্য তিনি নিরাপরাধ কাজী অবশ্যই সেই শুভ একদিন আসবে যেদিন তিনি এই বন্দিদশা থেকে মুক্তি লাভ করবেন এবং তার অপবাদ থেকে তিনি মুক্তি লাভ করবেন ইসুফ আল্লাহিসাল্লামের এই কারাগারের জীবন থেকে আমাদের জন্য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 নিঃসন্দেহে এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ মানসিক শক্তি যেটা আল্লাহ সুম ইউসুফামকে দিয়েছেন এবং এই কারাগারের এই অবস্থা থেকে আমরা দেখতে পাই সালামের জীবনের এক সূচনা হতে যাচ্ছে জীবনের এক টার্নিং পয়েন্টে শুরু হচ্ছে এখান থেকে এবং এই অবস্থা থেকে ইউসুফ সালামের দুর্বল অবস্থা থেকে ক্রমাগত শক্তিশালী অবস্থায় রূপান্তর শুরু হলো এর আগে আমরা দেখেছি তিনি ক্রমাগত দুর্বল থেকে দুর্বলতর অবস্থায় এসেছেন পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে তিনি কুয়া নিক্ষিপ্ত হয়েছেন কৃতদাস হিসেবে তিনি বিক্রি হয়ে গেছেন একটি ভিন্ন দেশে মিশরে অপবাদের শিকার হয়ে নিরপরাধ হওয়া সত্ত্বেও তিনি জেলখানায় বন্দী হয়েছেন জেল খেটেছেন এমনকি সবাই ইউসুফ আলাহিসাল্লামকে তাদের স্মৃতি থেকে মুছে ফেলল ভুলে গেল বছরের পর বছর তিনি জেল খাটলেন এমনকি যে ব্যক্তি কারাগারে ইউসুফ আলাহিসাল্সলামের সঙ্গী ছিল সেই ব্যক্তি পর্যন্ত মুক্তি পাওয়ার পর ইউসুফ আলাহিসাল্সাল্লামকে ভুলে গেল অথচ আজকে পরিস্থিতি আলসুফ এমন ভাবে বদলে দিয়েছেন আজকে সবাই তার অপেক্ষায় রাজা তাকে রাষ্ট্রীয় উপদেষ্টার পদ দিয়ে আহ্বান করছেন মুক্তির প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন অথচ ইউসুফ আলাহাম তিনি কিনা বলছেন তুমি ফিরে যাও তোমার রবের কাজে আমরা দেখতে পাচ্ছি বাহ্যিক কষ্টকর অবস্থার মধ্যে আলোচনায় কিভাবে কল্যাণকে লুকিয়ে রাখেন ইউসুফ আলাহিসামের কারাবন্দি কারা জীবন থেকে আমরা শিখতে পাই একজন মোমিনের জন্য আশাহত হবার মতো কিছুই নেই আল্লাহ মোহাম্মতআলা সমস্ত দুঃখজনক অবস্থাকে মোমিনদের জন্য অবশ্যই পরিবর্তন করে দিয়ে থাকেন যেভাবে তিনি ইউসুফ আলাহামের জন্য পরিবর্তন করে দিয়েছেন ইউসুফলা খুশিতে আত্মহারা না হয়ে তিনি দুধকে ফিরত পাঠিয়ে বললেন তাকে সেই নারীদের ব্যাপারে জিজ্ঞাসা করো যারা তাদের হাত কেটে ফেলেছিল এখান থেকেও আমরা কত চমৎকার একটা শিক্ষা পাই ইউসুফ আলাহিস্লাম তিনি নিজে একজন সম্মানিত ব্যক্তি এবং একজন সম্মানিত ব্যক্তিই আরেকজন ব্যক্তিকে সম্মান দিয়ে থাকেন ইউসুফ আলাহিসে খোঁজ নেওয়ার কেননা সেই আহ্বান অভিজাত নারীদের কথা বলেছেন যারা সেই দিন তাদের হাতকে কেটে ফেলেছিল বাদশার দূত ইউসুফ আলাহিসামের কাছ থেকে ফিরে আসলেন এবং এসে ইউসুফ আলাহিসাল্লামের জবাব শোনালেন ইউসুফ আলাহিসাল্সলামের এই প্রত্যাখ্যান এবং জবাব শুনে রাজা ক্ষেপে যেতে পারত না করে দিল কিন্তু মিশরের বাদশাহ এই উত্তর শুনে ইউসুফ আলাহ ইসলামের প্রতি আরো অভিভূত হলেন আরো মুগ্ধ হলেন এবং এই ঘটনা প্রমাণ করে বস্তুত মানুষের অন্তর আল্লাহ মোহতালার হাতে কাজেই মানুষকে খুশি করার চেষ্টা না করে যদি আমরা আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য কাজ করতে থাকি আল্লাহ সুবাহ সেই মানুষদের অন্তরকে আমাদের প্রতি আকৃষ্ট করে দেবেন খুশি করে দেবেন এর আগে মিশরের রাজা ইউসুফসাল্লামের ইলমের স্বাক্ষর পেয়েছিলেন স্বপ্নের ব্যাখ্যা শুনে এবারে মিশরের রাজা দেখছেন ইউসুফ আলাহিসাল্লামের আত্মসম্মান এবং মর্যাদাবোধকে রাজা বুঝতে পারলেন কারাগারে বন্দী হয়ে থাকা এই যুবক দাসত্ব মনোবৃত্তি সম্পন্ন কোনো সাধারণ হিব্রুভাষী যুবক নয় বরং এক উচ্চ মর্যাদাবান সম্ভ্রান্ত যুবক হচ্ছে ইউসুফ আলাহ আমরা দেখতে পাই যখন আল্লাহ রাসুল সালাম সম্মানিত কে তিনি বলেছিলেন মানুষদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত হচ্ছেন আল্লাহ নবী ইউসুফ আলাহিস্লাম যিনি নিজেও ছিলেন নবী তার পিতাও ছিলেন নবী তার পিতামহ ছিলেন নবী এবং প্র পিতামহ তিনিও ছিলেন নবী আল্লাহর খলিল বা দস্ত পরবর্তীতে মিশরের রাজা ইউসুফ আলহ্লামের কথা মতো সেই সমস্ত নারীদেরকে ডেকে পাঠালেন যারা তাদের হাত কেটে ফেলেছিল বহু বছর পর আবার সেই পুরোনো মামলা সামনে আসলো। রাজা মহিলাদেরকে ডাকার আগেই তদন্ত করে সব ঘটনাকে টেনে নিলেন এবং তিনি প্রশ্ন করলেন তোমরা যে ইউসুফকে ফুসলিয়েছিলে সেই সম্পর্কে তোমাদের কি বলার আছে তোমাদের কি বক্তব্য রাজা তোমরা ইসুফের কাছ থেকে অসৎ কর্ম কামনা করেছিল তখন তোমাদের কি অবস্থা ছিল মহিলারা সত্য কথাটি বলল তারা বললো অদ্ভুত আল্লাহর মাহাত্ম আমরা তার মধ্যে কোন দোষই দেখিনি তারা বলে দিচ্ছে। এখন তারা ইসুফ আলাহামকে স্পষ্টভাবে নিরপরাধ হিসেবে সাব্যস্ত করছে এবং এই দৃশ্য দেখে আজই স্ত্রী সে বলে উঠল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 विश्वघात देर षड़ के सफल करें आजीजे स्त्री तो निजे के निर्दोष मन करिना मानुष অবশ্যই মন্দ প্রতি আকৃষ্ট কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেছেন আমার রব অতি ক্ষমাশীল আজিজ এই বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ ব্যবধানে আজিজ স্ত্রী অনেকটা বদলে গেছেন সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেদিনের ইসুফ আলাহিসাল্লামের চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে ইসুফ আলাহিসাল্লাম আজিজ স্ত্রীর অন্তরে ইমানকে প্রবেশ করিয়েছেন আজিজ স্ত্রী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 ইউসুফ আল্লাহ ইসলামের জন্য আলোচনা মাতালা পরিস্থিতিকে এমনভাবে বদলে দিলেন কারাগারে সেই কঠোরতা এখন বদলে গেল একটি সহজ পরিস্থিতিতে চার দেয়ালের সংকীর্ণতা এটা বদলে গেল মিশরের বিস্তীর্ণ এলাকার প্রশস্ততায় ভয়কে আলোচনা মতালা বদলে দিলেন নিরাপত্তার মাধ্যমে বন্দি দশাকে আলোচনা মাতালা বদলে দিলেন স্বাধীনতার মাধ্যমে এবং অবমাননা অপমানকে আলোচনা মাতালা বদলে দিলেন সম্মান এবং নিষ্পাপ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 চাটুকার মোসাহেবীর পদ এটাই ইসুফ আলাহিস্লামের জন্য নয় রাজার বিশ্বস্ত সাথী চাটুকারিতা কিংবা মোসাহেবীর পদ এটাই ইসুফ জন্য নয় ইসুফ আলাহিস্লাম তিনি নিজের যোগ্যতাকে রাজার সামনে ফুটিয়ে তুললেন তিনি বরং ইউসুফ আলাইস্লাম তিনি নিজে থেকে রাজাকে বললেন আল্লাহ বর্ণনা করছেন ইউসুফ বলল আমাকে দেশের ধন দায়িত্বে নিযুক্ত করুন ইন্নি হাফিজুন উন আলিম আমি বিশ্বস্ত রক্ষক এবং জ্ঞান সম্পন্ন এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আল ইসলাম তিনি নিজে থেকেই নেতৃত্বের পথ চাচ্ছেন তিনি বলছেন যেন তাকে দেশের ধন দায়িত্ব প্রদান করা হয় আমরা জানি ইসলামে কোনো ব্যক্তি যদি নিজে থেকে নেতৃত্বের কোনো পদ চায় রাসুল্লাহাম নিজে থেকে যখন কোন ব্যক্তি নেতৃত্বের পথ চায় রাসুল্লাহ সাল্লা বলেছেন আল্লাহর কোসম আমরা অবশ্যই কাজের দায়িত্ব এমন কোন ব্যক্তিকে প্রদান করি না এবং দ্বিতীয়ত আমরা দেখতে তিনি বলছেন ইন্নি হাফিজ উন আমি বিশ্বস্ত রক্ষক এবং জ্ঞান সম্পন্ন নিজের প্রশংসা ইউসুফ্লাম তিনি নিজে করছেন এবং আমরা এক্ষেত্রে দেখতে পাই কুরআস তিনি বলেছেন তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি অর্থাৎ নিজেরাই নিজেদের প্রশংসা করোনা এই আয়ত্তের ব্যাখ্যায় আলেমরা তারা বলেছেন ইউসুফ আলহ্লাম যখন ধনভাণ্ডারের দায়িত্ব প্রদান করার জন্য রাজাকে বললেন সেই বিষয় সম্পর্কে আলেমরা বলেছেন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 ইউসুফ আলাই সম্পর্কে বলছেন আর এভাবেই আমি ইউসুফ জমিনের বুকে প্রতিষ্ঠা দান করেছি সে যেখানে ইচ্ছা সেখানে স্থান করে নিতে পারতো রাজা সুমতলা বলছেন আমি আমার নিজের রহমত যাকে ইচ্ছা পৌঁছে দেই এবং আমি পূর্ণবান ব্যক্তিদের প্রতিদান নষ্ট করি না মুহসিনীন ব্যক্তিদের প্রতিদান আমি নষ্ট করি না বর্ণিত রয়েছে মিশরের রাজা ইউসুফ আলাহিসাম যখন নিজে থেকেই এই কঠিন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সামনে দুর্ভিক্ষ রাজা এত খুশি হল রাজা ইউসুফ আলাহিসামকে বললো আপনার যা খুশি আপনি করুন অর্থাৎ মিশরের রাজা ইউসুফ আলাহিসামকে সম্পূর্ণ অথরিটির সাথে সেই দায়িত্বকে প্রদান করলো। দের জন্য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 তাদের এলাকায় ইউসুফামের মতো কেউ ছিল না যেখানে সেই মিশরের দিকে আসছে এটা ইউসুফ আলাহিসাম কতটা দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করছিলেন তার একটা স্পষ্ট উদাহরণ যেখানে দুর্ভিক্ষের কেন্দ্র সেই এলাকাগুলো সেই এলাকা থেকেই অন্যান্য এলাকায় খাদ্য সাহায্য রেশন যদি আদল বা ন্যায়নিষ্ঠা থাকে সেই ক্ষেত্রে অল্প সম্পদকেই আল্লাহ সুত যথেষ্ট করে দেন ইমাম ইব তাইমিয়া রাহিম আল্লাহ তিনি বলেছেন এই আসমান এবং জমিনকে আল্লাহ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 যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মিশর যেখানে ছিল দুর্ভিক্ষের কেন্দ্র সবাই সেখানেই যাচ্ছে খাদ্য এবং রেশন সংগ্রহের জন্য এই প্রসঙ্গে আমরা একটি ঘটনা উল্লেখ করতে পারি তিনি বলছেন একবার আমরা বনি উমাইয়ার সময়ের একটি খাদ্য গুদাম খাদ্য সংরক্ষণাগার স্টোরেজ সেটা খুললাম এবং বনিমাইয়া সম্পর্কে আমরা জানি তারা বেশ কয়েক দশক ধরে মুসলিম মাকে শাসন করেছে তাদের খিলাফত ছিল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 সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না এখানে স্মরণ করা যেতে পারে যখন ইউসুফ আলাহিসকে কুয়োর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহামতাল্লাহ ইউসুফ আলাহিসামের অন্তরে যে ইন্সপাইরেশন বা যে জাগিয়ে দিয়েছিলেন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 করতে হয়েছে বন্ধিত্ব বরণ করতে হয়েছে অথচ আমরা দেখতে পাই সুফান নিজের আবেগকে নিয়ন্ত্রণে সম্পূর্ণ এমনকি তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন না এবং আমরা আরো দেখতে পাই আল্লাহ সুফান তাল্লাহ ইউসুফ আলাহিসাল্লামকে যে প্রজ্ঞা বিচক্ষণতা এবং হিকমা দিয়েছিলেন সেই হিক্মাকে কাজে লাগিয়ে ইউসুফ আলাহিসাল্লাম একটি বিশেষ ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিলেন ইউসুফ আলাহিস্লাম সময় নিচ্ছিলেন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 এবং সেই সময় ইউসুফ আলাহাম কথা বলে তাদের সম্পর্কে জেনে নিচ্ছিলেন যেহেতু ইউসুফ আলাহাম তাদেরকে চিনতে পেরেছেন তিনি অটোমেটিক জানেন যে এরা কারা এরপরও ইউসুফ আলাহ সাল্লাম তাদের সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং কথা প্রসঙ্গে যখন তাদের আরো একজন ভাইয়ের প্রসঙ্গ উঠল ইসুফ আলাহাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের সেই ভাইকে নিয়ে আসছে না কেন ইউসু আলাহিস্লাম বেনিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি ছিলেন ইসুফ আলাহিসের আপন ভাই ইসুফ আলাহাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন তোমাদের ভাইকে নিয়ে আসলেন আগামী তোমাদের ভাইকে সাথে করে নিয়ে আসবে ইসুফ আলাহাম বলছেন তোমরা কি দেখতে পাচ্ছ না আমি মা পূর্ণ করে দেই এবং মেহমানদেরকে উত্তম সমাদর করি সুতরাং ইউসুফ আলাহিসাম তাদেরকে আশা জাগাচ্ছেন আগামী বার যদি আসো তোমাদেরকে পূর্ণ মাপ সহকারে খাদ্য প্রদান করা হবে এবং ইসুফ আল্লাহ করছেন এরপর যদি তাকে আমার কাছে না নিয়ে আসো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না সুতরাং একই সাথে আশা এবং ভীতির মাধ্যমে ইসুফ আল্লাহ তাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন যদি তোমাদের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 তারা আমাদের আব্বাকে রাজি করার চেষ্টা করব এবং আমাদেরকে ভাইরা তারা এই খাদ্য গ্রহণ করার জন্য কিছু পণ্য মূল্য কিছু পণ্য তারা নিয়ে এসেছিল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 সেই ভাই তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বললো ইয়া আবা না হে আমাদের পিতা আমাদের জন্য খাদ্য শস্য নিষিদ্ধ করা হয়েছে যদি আমরা বেনিয়ামিনকে নিয়ে না যাই তাহলে আমাদের জন্য খাদ্য শস্য বরাদ্দ করা নিষেধ করা হয়েছে অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন যাতে আমরা খাদ্য শস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব। তার আদরের সন্তান ইউসুফামকে হারিয়েছেন এবং সেই সময়েও আমরা যে আমরা আমাদের ভাইকে দেখে রাখব এবং বিপদের কোন আশঙ্কা নেই সেই স্মৃতি এখনো ইয়াকুব আলাহিসামের মনে জাগ্রত হয়ে আছে এই জন্য ইয়াকুব আলাহিস্লাম তাদেরকে বিশ্বাস করলেন আর তিনি বললেন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 আর কোন আলোচনা সম্ভব নয় তারা দীর্ঘ সফর থেকে আব্বাকে বললো আমরা সে স্মরণ করিয়ে দিলেন ভাইরা আর কোন আলোচনাই করল না তারা সেখান থেকে ফেরত গেলাম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 এখন আমরা আবার আমাদের পরিবার বর্গের জন্য রসদ আনব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব এবং এক এক উটের বরাদ্দ খাদ্য আমরা অতিরিক্ত আনব নিশ্চয়ই সহজ যখন ইয়াকুব আলাহিসাল্লামের সন্তানেরা তারা দেখল যে ইউসুফ আলাহিসাল্লাম তাদেরকে তাদের পণ্য পর্যন্ত ফেরত দিয়েছেন যে মূল্য বিনিময় হিসাবে তারা প্রদান করেছিল ইউসুফ আলাহিসাল্লাম সেটাকেও তাদের সাথে ফেরত দিয়েছেন তখন তাদের অন্তরে নতুন আশা সঞ্চার হলো এবং তারা খুশিতে ইয়াকুব সালামের কাছে এসে বলল এর বেশি আমাদের আর কি চাওয়ার থাকতে পারে আমরা যে পণ্য মূল্য দিয়েছিলাম সেটা পর্যন্ত এবং আমরা আমাদের ভাইকে দেখে শুনে রাখবো তার জন্য আমরা একটা শস্য লাভ করবো নিশ্চয়ই বরাদ্দ লাভ করা অত্যন্ত সহজ ইয়াকুব আলাহিসাল্লাম সেই কঠিন দুর্ভিক্ষের সময়ে যখন মাথা গণনা করে খাদ্য দেওয়া হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য এক উঠ বোঝাই করে খাদ্য দেওয়া হচ্ছে এবং ভাইরা এসে আবার তাকে অনুরোধ করতে লাগলো এবং ইয়াকুবাস্লামের সন্তানেরা তারা এসে আবার রাজি হয়ে গেলেন কিন্তু এবারে তিনি একটি তাকে ততক্ষণ পর্যন্ত সাথে না যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে ওয়াদা দিচ্ছ অঙ্গীকার না দিচ্ছ এবং কি অঙ্গীকার ইয়াকুব আলাহিসাল্লাম বললেন তাকে অবশ্যই আমার কাছে ফেরত দিবে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা একান্ত অসহায় হয়ে যাও সেই প্রসঙ্গ আলাদা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 বললেন হে আমার সন্তানেরা তোমার সবাই একই দরজা দিয়ে প্রবেশ করো না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো আমাদের দেখতে পাচ্ছি ইয়াকুব আলাম তিনি আরো বলছেন আল্লাহর কোন বিধান থেকে তো আমি তোমাদেরকে রক্ষা করতে না। ইনিল হুকম ই নির্দেশ একমাত্র আল্লাহরই চলে তার উপর আমি ভরসা করি এবং তারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের ইনিল হুকম নির্দেশ একমাত্র আল্লাহরই চলে আল্লাহ একমাত্র হুকুমদাতা এই একই কথা ইউসুফ আলাহিসাম তিনিও এর আগে বলেছেন কারাগারের সঙ্গীদেরকে যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন তখন তিনি বললেন ইনি হুকম আল্লাহ ছাড়া আর কারও বিধান নেই হুকুম চলে একমাত্র আল্লাহর আমরা দেখতে পাচ্ছি সুহান আল্লাহ সেই একই কথাকে রিপিট করছেন ইয়াকুব আল্লাহিসাম এখানে ইয়াকুব আলাহাইসাল্লাম তিনি বুঝিয়েছেন আল্লাহ সুবহান তাল্লাহ যদি কোনো কিছু ঘটাবেন বলে সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে সেই হুকুমের পরিবর্তনকারী কেউ নেই সেটা ঘটবেই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 সেই সুযোগটা হচ্ছে চাইলে তারা আল্লাহর বিধানকে আনুগত্য করতে পারে আল্লাহুরি করতে পারে না সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে যারা আল্লাহর হুকুমে আনুগত্য করছে তারা ইচ্ছাকৃত ভাবে আল্লাহামতাল আনুগত্য করছে এবং যারা কুফুরি করছে তারাও স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে আল্লাহাম অবাধ্যতা করছে কুফুরি করছে সুতরাং ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক উভয় একমাত্র আনুগত্য করার যোগ্য আলোচনা একমাত্র পিতা এবং পুত্র দুইজন নবী তারা উল্লেখ করেছেন ইনিল হুকম ইল্লা ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক সব ক্ষেত্রেই হুকুম এবং নির্দেশ এটা একমাত্র আল্লাহরই চলবে সাথে সাথে ইয়াকুব আলাহিসাল্লাম আরো একটি বিষয় স্পষ্ট করে সন্তানদেরকে উল্লেখ করলেন তিনি বললেন কোন বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারব না আল্লাহ সুমতলা বলছেন তারা যখন পিতার কথা মতো প্রবেশ করলো তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদেরকে রক্ষা করতে পারল না এবং সে অবশ্যই জ্ঞানী ছিল কারণ আমি তাকে শিক্ষা দিয়েছিলাম কিন্তু অনেক মানুষ এ সম্পর্কে অবগত নয় কিন্তু ইয়াকুব আলাহ সাল্লাম যে ক্ষতির আশঙ্কা করছিলেন শেষ পর্যন্ত সেই ঘটনা ঘটেই গেল আমরা দেখতে পাচ্ছি আলোচনা মতালা বলছেন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 ঘোষক সে ঘোষণা করে দিল হে কাফেলার লোকেরা অবশ্যই তোমরাই চুরি করেছ তারা ভাবলো যে এই কাফেলাই চুরি করেছে কারণ এরা ছাড়া আর নেওয়ার মতো কে আছে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 যদি তোমরা মিথ্যবাদী হও তবে যে চুরি করেছে তার কি শাস্তি হওয়া উচিত তারা বলল এর এই হবে যার কাছ থেকে রসদপত্র পাওয়া যাবে সে দাসত্ব বরণ করবে প্রতিদানে সে দাসত্বে যাবে আমরা জালিমদেরকে এভাবে শাস্তি দিয়ে থাকি রসদুল্লাহ সাল্লামের উপরে যে সরিয়ে আলোচনাটালা দিয়েছেন আইন কানুন দিয়েছেন সেখানে চুরির শাস্তি এবং এর আগে ইয়াকুব আলাহ সাল্লামের সময়ে যে সরিয়া আলোচনা তাদের দিয়েছিলেন সেই সময়ে চুরির যে শাস্তি আমরা দেখতে পাচ্ছি সেটা ভিন্ন ইয়াকুব আলাহিস্লামের উপরে যে সরিয়া দেওয়া হয়েছিল সেই শরিয়াতে চুরির শাস্তি ছিল এটাই যে যেই ব্যক্তি চুরি করবে যার কাছ থেকে চুরি করা হয়েছে সে সেই ব্যক্তির দাস হয়ে যাবে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 আপন ভাইয়ের থরির কাছ থেকে বের করলেনা বলছেন এমনই ভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম আলসু মহমাতা বলছেন কিদনা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 আমি যা কি করি এবং প্রত্যেক জ্ঞানী আল্লাহ শব্দ ব্যবহার করেছেন সেই শব্দ বলছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন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 কিন্তু আলোসভা মতো কানুন শব্দ ব্যবহার করেননি আলো সভা মতালা ব্যবহার করেছেন দিন শব্দ মালিক সুতরাং স্পষ্ট হয়ে যাচ্ছে আইন তৈরি করা এটা একটি ধর্মীয় বিষয় যার কর্তৃত্ব শুধুমাত্র আলো সহতালার কাছে কোনো মানুষের কাছে আইন বিধান তৈরি করার কোনো স্বাধীনতা নেই যে সম্পর্কে আমরা ইসিফ আলাইসলাম যখন কারাগারে বন্দীদেরকে দাওয়াত দিয়েছিলেন সেখানে বিস্তারিত আলোচনা করেছি এখানে এই বিষয়ে একটি প্রশ্ন আসতে পারে প্রশ্নটি হচ্ছে বাদশার আইন যদি ভিন্ন হয়ে থাকে বাদশাহর মন্ত্রিসভার একজন মন্ত্রী হলেন ইউসুফ আলাহিসাল্লাম তাহলে ইউসুফ আলাহিসাল্লাম কি সেই বাদশার অধীনে ছিলেন কিনা না বা কেউ কেউ প্রশ্ন করে থাকে ইউসুফ আলাহিসাল্সাল্লাম কেন সেই বাদশার অধীনে থাকলেন যার আইন আল্লাহ যে শরীর নাজির করেছেন তার থেকে ভিন্ন ছিল এই প্রশ্নের উত্তর জানা আমাদের জন্য খুবই জরুরি প্রথমত আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই প্রশ্নটি সঠিক নয় যদি কেউ বলে থাকেন ইউসুফ আলাহিসাল্সাল্লাম কেন বাদশার অধীনে থাকলেন কারণ ইউসুফ আলাহিস্লাম বাদশাহ আইনের অধীনে ছিলেন না ইউসুফ আলাহিসাল্লাম যদিও সেই মিশরের বাদশাহ মন্ত্রী পরিষদের একজন সদস্য ছিলেন আজিজ বা মন্ত্রী ছিলেন যিনি ধনভাণ্ডারের দায়িত্ব পালন করে আসছেন কিন্তু ইউসুফ আলাহিস্লামের ফুল অথরিটি ছিল পূর্ণ স্বাধীনতা ছিল ইউসুফ আলাহিস্লামের উপরে কারো কর্তৃত্ব ছিল না এর প্রমাণ হচ্ছে দলিল হচ্ছে আলোসু মহমত আলার কথা যেখানে আলোসু মহামতালা বলেছেন আর এভাবেই আমি ইউসুফকে সেই জমিয়ার বুকের প্রতিষ্ঠা দান করেছি সে যেখানে ইচ্ছা সেখানে স্নান করে নিতে পারত সুতরাং ইউসুফ আল্লাহাম তিনি কারো কাছে জবাবদিহিতা করতে বাধ্য ছিলেন না কেউ তাকে প্রশ্ন করতো না এবং এই ঘটনা যেখানে আলহসু বলছেন যে সে বাদশাহ আইনে আপন ভাইকে কখনো দাসত্ব নিতে পারত না এখানে দুইটি লক্ষণীয় বিষয় আরো একবার আমরা মনোযোগের সাথে খেয়াল করি এক নম্বর বিষয় তখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইসুফ আলাহিসামের পরিচয় তিনি আজিজ তখনও তিনি মিশরে বাদশাহ হননি বরং একজন মন্ত্রী দুই নম্বর বিষয় বাদশাহ আইন বাদশাহ সংবিধান এটা ভিন্ন এবং আল্লাহ সুহামতালা विधान नाजिल कर आयात और घटना थे जी क्यों कुफुरी आईन अधी ने मंत्रीपरिषदे जोदान कि दायित्व पालन पक्षे दलान से कारण बर्जन्य और बिल प्रथम कारण यूसुफ अल्लाइलम तरह फुल अथरिटी जेटा बर्तमान समय जरा कुफुरी आईन अधी कूफुरी संविधान अधीने योगदान करें मंत्री सभा से व्यक्ति थे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 এবং তিন নম্বর বিষয় ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহর আইন ছাড়া ভিন্ন কিছু প্রয়োগ করেছেন এমন দলিল কোথাও নেই বরং এই আয়াতটাই প্রমাণ করছে যে ইউসুফ আলাহিসাল্লাম কখনোই আল্লাহর বিধান বাদে অন্য কোনো বিধানকে প্রয়োগ করেননি ইউসুফ আলাহিসাম সেই মিশরের বাদশার প্রচলিত আইনকে গ্রহণ করেননি ইউসুফ আলাহ সাল্লাম আল্লাহর নাজিল করা বিধান ইয়াকুব আলাহিসাল্লামের উপর যে সরিয়া নাজু করা হয়েছে অর্থাৎ আল্লাহর আইন দিয়ে তিনি বিচার ফসলা করেছেন কেন আমরা বলেছি আইন এটা ধর্মের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 সেই কাহিনী সত্য হতে পারে সেটা মিথ্যা আমরা বললাম যে মূলত সেটা চুরি ছিল না তাহলে ইউসুফ আলাহিসাম কি মূর্তি ছিল এবং ইউসুফ আলাহিসাল্লাম সেই মূর্তিকে সরিয়ে ফেলেছিলেন পরবর্তী সেটাকে পরবর্তীতে সেটাকে ভেঙে চুরমার করে দিলেন ধ্বংস করে দিলেন কাজেই সেই ঘটনাকে ভুল প্রসঙ্গে ব্যবহার করে সেই হিংসুক ভাইয়েরা তারা বলছে যদি বেনিয়ামিন চুরি করে থাকে তাহলে তো তার ভাইও আগে চুরি করেছিল কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এটা কোনো চুরি ছিল না বরং এটা ছিল দাওয়ার একটা অংশ ইউসুফ আলাইস্লাম মূর্তি সরিয়ে সেটাকে ভেঙে দিয়েছেন এটা আসলে চুরি নয় কিন্তু ভাইয়েরা বেনিয়ামিনের ভাই ইউসুফ যাকে তারা কোয়ে নিক্ষেপ করেছিল তার উপরে সেই পুরনো হিংসা এবং ঘৃণার কারণে এই মন্তব্য করতে ভুললো না ইউসুফ আলাহিসাল্লাম এই মন্তব্যের কারণে খুবই মনো কষ্ট পেলেন এবং প্রকৃত বিষয়টা নিজের মনে গোপন রাখলেন বলছেন তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না তিনি মনে মনে বললেন তোমরা তো লোক হিসাবে অত্যন্ত মন্দ এবং আল্লাহ খুব ভালোভাবে জানেন যে বিষয়ে তোমরা বর্ণনা করছ যখন তারা দেখলো মিশরের আজিজ চুরির দায়ে তাদের ভাই বেনিয়ামিনকে দাস হিসেবে গ্রহণ করেছে তার কাছে রেখে দিয়েছে তারা তাদের পিতার সাথে করা সেই চুক্তির কথা স্মরণ করলো এবং এই বিষয় নিয়ে তারা আজিজের কাছে অনুরোধ করতে লাগলো সুপারিশ করতে লাগলো তারা বলতে লাগলো হে আজিজ আমাদের পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ বয়স্ক সুতরাং এই ছোট সন্তানের বদলে আমাদের একজনকে আপনি তার বদলে রেখে দিন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 যেমন প্রাসঙ্গিক ভাবে উদাহরণ হিসেবে যুদ্ধের সময় একজন বৃদ্ধ ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহাম এবং আবুবগরকে দেখে প্রশ্ন করেছিল যে কোথা থেকে এসেছ কোন অঞ্চল থেকে তোমরা আসছ কাজে যুদ্ধের সেই ময়দানে কখনোই নিজের তথ্যকে শত্রু বাহিনীর কাছে উপস্থাপন করতে পারেন না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে আমরা এসেছি পানি থেকে আমরা এসেছি পানি থেকে এবং এই উত্তর দিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুবগরকে সাথে নিয়ে সামনের দিকে চলে গেলেন যে অর্থে বলেছিলেন যে আমরা এসেছি পানি থেকে এটা ছিল কোরআনের আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাহিস্লাম তিনি এখানে একটি কথার কৌশলকে ব্যবহার করলেন তিনি মিথ্যা কথা বলেননি বা তিনি কখনো বলেননি যে বেনিয়ামী জুই করেছে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 সবার বড় ভাই এর আগে সেই ইসুফআ সালামকে হত্যার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছিল এবং বলেছিল যদি করতেই চাও তাকে হত্যা না করে কুয়ার মধ্যে ফেলে দাও এবং এখানে আগে সে তাদের ভাইদেরকে সেই বাকি ভাইদেরকে পিতার করা তাদের পিতা ইয়াকুব সালামের সাথে করা ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে যে আমরা বেনিয়ামিনকে সাথে না নিয়ে কিছুতেই তো এই দেশ ত্যাগ করতে পারি না ইয়াকুব আলাহ সাল্লাম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 ইয়াকুব আলাহামের সন্তানেরা যদিও সত্য কথাই বলছিল কিন্তু ইয়াকুব আল্লাহাম তাদের কথা বিশ্বাস করলেন না তিনি বললেন তিনি বললেন কিছুতেই নয় বরং তোমরা একটি মন গড়া কথা নিয়ে এসেছ ফাগরুন জামিল এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করাই উত্তম ইয়াকুব আলাহিসাল্লাম তখনও ইউসুফ আলহ্লাম তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী এতদিনের কষ্ট তার সাথে এখন যুক্ত হল ছোট সন্তান বেনিয়ামিনকে হারানোর কষ্ট ইয়াকুব আল্লাহ সাল্লাম আল্লাহ সুবাহর উপরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আল্লাহ সুবাহ তাল্লাহার উপরে ভরসা করতে হয় ইয়াকুব আল্লাহ সাল্লাম এতগুলো বছর অতিক্রম করার পর একজন বৃদ্ধ বয়স্ক পিতা এখনও তার মনে সন্তানদের প্রতি সেই একই ভালোবাসা বিদ্যমান এখনও তিনি ইসুফ আলাহিসাল্লামের প্রতি শোকে কাতর তিনি বললেন সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসাথে করে আমার কাছে নিয়ে আসবেন নিশ্চয়ই তিনি সুবিজ্ঞ প্রজ্ঞা এবং তাদের দিক থেকে তার সন্তানদের কাছ থেকে ইয়াকুব আলাহিসাল্লাম نجد تحرك فيريني لن أبن بولن وَتَوَلَّا عَنْهُمْ وَقَالَ يَا أَسَفَا وَقَالَ يَا أَسَفَا عَلَى يُوسُفَ وَبِيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٍ هاي أفسوس يوسف الجنة. ইউসুফের জন্য বর্ণনা করছেন দুঃখের কারণে ইয়াকুবামের দুই চোখ সাদা হয়ে গেল এবং অসহনীয় মানসিক কষ্টে তিনি ছিলেন ক্লিষ্ট সে ভাইয়েরা তারা বলল আল্লাহর কসম আপনি ইউসুফের স্মরণ থেকে ততক্ষণ পর্যন্ত বিরত হবেন না যে পর্যন্ত না আপনি মারা যাচ্ছেন যে পর্যন্ত না মরণাপন্ন হচ্ছেন কিংবা মৃত্যুবরণ করছেন সুতরাং যখন সেই ইউসুফ সালামের স্মৃতি ইয়াকুব আলাই সাল্লাম শরণ করিয়ে দিলেন এবং এই বিষয়ে তিনি মানসিকভাবে কষ্ট অনুভব করতে লাগলেন সেই ভাইয়েরা তাদের মধ্যে হিংসা আবারও জেগে উঠল এবং তারা কিছুটা বলল আপনি তো মৃত্যু না হওয়া পর্যন্ত একটি খারাপ ব্যবহার লাভ পরে তিনি বললেন আমি তো আমার দুঃখ এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি সেটা তোমরা জানো না আলামু মিন আল্লাহি মা আল্লাহ আলামুন আমি যা জানি তোমরা তা জানোনা ইয়াকুব আল্লাহ সাল্লামকে ইসুফ যখন সেই স্বপ্নের কথা বলেছিলেন ইয়াকুব আলাহাম বুঝতে পেরেছিলেন যে এই স্বপ্ন অবশ্যই একদিন সত্য হবে এবং ইউসুফ আলাহ সাল্লাম বাকি ভাইদের থেকে অবশ্যই উচ্চ মর্যাদা লাভ করবেন আল্লাহতআল্লাহ তাকে নবুয় দিবেন এবং আরও কিছু বিষয় ইয়াকুব আলাইস্লাম জানতেন তিনি বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা কখনোই তা জানো না ইয়াকুব আলাহি সাল্লাম ইউসুফ আলাহিসাল্লামকে ফিরে পাওয়ার ব্যাপারে কখনোই আশাহত হলেন না এমন কি নিরাশও হলেন না নৈরাস তাকে গ্রাস করতে পারল না আল্লাহর উপর পূর্ণ তাবাক্কুল এবং ভরসা করলেন তিনি তার সন্তান ইল্লাল হে আমার সন্তানেরা তোমরা যাও ইউসুফ এবং তার ভাইকে খোঁজো তালাশ করো আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না Subhana rabbika rabbil izzati amma yasifun, রবিলতি আয়াফুন ওসলাম mursalin walhamdulillahi rabbil alamin.